যদি বন্ধুের জন্য একটা বিরাট হতো বিরাট পাহাড়ের সমান যদি মাল হতো স্বর্ণ মুদ্রা যত টাকা পয়সা দুনিয়া যত মুক্তা যদি হতো লত টাকা আনিয়া তাহলে কমছে চাইতো অন্য হাদিতে আছে আপনি স্বর্ণের জন্য কি হতো পাহাড় হতো তাহলে আরেকটি পাহাড় চাইতো এইভাবে দুইটি হলে তিনটি তিনটি হলে চারটি চারটি হলে পঞ্চাশটি এক লক্ষ টাকা হলে দুই লক্ষ দুই লক্ষ লক্ষ হাজার লক্ষ কোটি হলে কোটি কোটি হলে তারপরে আরো কিছু এই যে মানুষের আশা আল্লাহর বলছেন আদমের পে বনে আদমের মুখ বনে আদমের আশা বনে আদমের এই দুনিয়ার মৌচা একটি জিনিসে ছিন্ন করতে পারে সেটি হল তার মাটি কোথায় जो अपना आज के घर सजावर माशाला कत सुंदर सुंदर सजा तो देखते घर कत प्रकार हाथ मटर घर की घुआबर बारिश कर जे अंधकारे आपनारे साथी थकना एकम्रपनार साथ एक भलो कहना सहयोग कर बजकल से शुद्ध चाह चायो चाई आल्ला मानुष के तक आचर बची बेसि चावा मानुष के हालात कर शुरू तुम्लें कबरे जावा पर शुद्ध चाहियार ভোগ করতে চাই আগেও একদম কি করে সব খেয়েও এই দুনিয়া থেকে যেতে চাই বন্ধুগণ দুনিয়া আমাদের দুনিয়ার সব ভোগাস আমাদের করতে হবে আপনি গ্রহণ করুন কিন্তু এরপরে এই দুনিয়া আপনাকে থেকে আপনাকে রাখবে আমাদের আজকে এই দুনিয়ার আল্লাহ এই দুনিয়ার আমাদের সবকিছু আমাদের ভুলিয়ে রেখেছে কথা বলেছিলাম পার্থক্য হল একটা পশু শুধু বলে আল্লাহু একটা পশুকে একটা গরু মনে করেন পেট ভরে তাকে খাওয়াই দেন পানি পান করাই দেন বাস সারাত ঘুমাবে চিন্তা করবে কালকে আমার কত আমার ব্যাংকে কত টাকা আছে বাইরের পাশে আমার ওইখানে যে টাকার এগিয়ে চুরি করলো নাকি বেলা আমার কোন ব্যবসায় কোন কাজে যেতে হবে কোন চিন্তা আছে কিছু নাই শুধু খাওয়া আর পান করা আর কাপের দেশ কাপের দেওয়া ভাবতে হবে শুধু দুনিয়া দুনিয়া কামাতে হবে দুনিয়া অর্জন করতে হবে একেবার বলে তারা কোনো চিন্তা করে না কিন্তু তো মুসলমান যারা মোমেন যারা তারা করে কি উপার্জন করবে ভ করবে কিন্তু এর মানে সে আখের আপকে নষ্ট করে না আখের আটকে সবসময় ঠিক রেখে তারপরে সে কি করবে সামনের দিকে সেই দুনিয়াটা হচ্ছে একটা খানা মনে করেন আপনি বাজারে গিয়েছেন বাজারে মানুষ একবার যখন যায় আর জীবনে মনে হয় ফিরে আসে না না কি করে বাজারে গিয়ে বাজার যখন শেষ হয়ে যায় আর থাকে না ঠিক না। বাজার শেষ এবার বিশেষ করে সৌর আর মনে হয় বেশি যাওয়ার পরে বাজার হলেই তাড়াতাড়ি সময়ের বোধ মল্ল ঠিক কিনা ওর বা ফিরে আসে আপনি মনে করেন এই দুনিয়াটা আপনার একটা মোসাফির খানা আপনি এখানে সফর সফরে আছেন সারা জিন্দগিটা আপনার সফর যখনই আপনার সফর শেষ হয়ে যাবে তখনই কিন্তু একদিন আপনার সফর শেষ হয়ে গেলে আপনাকে আপনার ফিরে যেতে হবে আপনার আখের লা জীবনে এই জন্য ওই রাজা আজালুকু আয়তাম আপনার চলে আসলে মারা কলমাহতের ওরা আর যখন হয়ে যাবে একটা সেকেন্ড আগেও কিছু হবে না সেই মধ্যে আপনাকে আপনার দম খিচে নিয়ে যাবে আল্লাহ বলছেন কোনো তুমি এই দুনিয়ার মধ্যে হয়ে যাবে একজন গরিব মানুষের মতো গরিব মানুষের মত যেখানে রাত সেখানে যেখানেই যা পেল খেয়ে দে তাই কোন আর খবর নেই গরিব মানুষের হিসাবে কেউ একজন ঠোঁকে সারাদিন বিক্রয় নিয়ে এসে খেয়ে ঘুমায় আর কোন চিন্তা থাকে না কে তার বাড়ি পাহাড়া দেওয়ার চিন্তা করে না কে তাকে এসে হত্যা করবে চিন্তা করে না কে তার জন্য প্রা করতেছে তা করে না তার বিরুদ্ধে কেউ আজ কিছু করে না সারা সুন্দরভাবে ঘুমায় অথবা তুমি মনে কর একজন মোসাফিম এসেছ আবার চলে যাবে। একটা হোটেলে আপনি উঠেন যখন আপনার কাজ শেষ হয়ে গেল শেষ হয়ে গেল এর আপনাকে থাকতে দিবে না এখানে নতুন করে কন্ট্রাক্ট করতে পারেন কিন্তু আপনার এই আর জিন্দি শেষ হয়ে যাবে নতুন কোথাও কন্ট্রাক্ট চলবে না না আপনাকে সেখানে যেতে হবে বন্ধুগুলো আজকে আমরা যেন এই আমরা বয়ে আছি নিজের খবর ভুলে গিয়েছি এর আগে আপনাদের একটা হারি শুনেছিলাম যে বান্দা বলে আমার মাল আমার বাল আবার মাল কিন্তু বান্দার প্রকৃত মাল তো কি যে সে যা খা পান করলো খাইলো जा भक्षण करलो जाट मान द्वित नंबर मान जाशमा भलो घड़ी भलो कपड़ पड़े खबर करा आनंद करीप्ति करार्वतीय मान हलोम দিন আপনি যা সঞ্চয় করলেন আপনার আসল ঠিক রাখলেন সেখানে আপনার কম কি আপনার মাল সেটি খব রাখলেন না জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে নিজের সম্পদ বা যে সম্পর্কে খুব হেফাজত করে সাহাবাইকরাম বলেন রাসুল্লাহ এমন বোকা ব্যক্তি এমন মূর্খ এমন মানে আহত ব্যক্তি আমাদের মধ্যে কেউ নাই আল্লাহ রাসুল বললেন ব্যাপারটা তাই যে তোমরা নিজের সম্পদ বাদ দিয়ে কি করো অন্যের সম্পদ নিয়ে তোমরা ব্যক্তিগ্রস্ত হয়ে যাও যখন তুমি কেন তোমার মাল তো সেটাই যেটা তোমার সঙ্গে যাবে মানুষ যখন মরে যায় সঙ্গে তিনটে জিনিস যায় কিছু বন্ধু বান্ধব যায় আপনি স্বজন যাই না কবরস্থানে মা দিতে যাই কিনা আর দ্বিতীয়ত কিছু মাল সম্পদ যায় খাদ যায় না আর তৃতীয়ত যায় আমল ফিরে আসে দুই দুই থাকে যার একটি কোনটি থাকে আপনার সমস্ত কষ্ট অর্চিত আপনারা আমাদের কি করেছেন আপনি ওই যে আজ কি আফসুস করবে শুধু করে দেখেন হ্যাঁ করবে হাইরে এই কি ছোট বড় জীবনে छोड़ा बंधुक आज के पार्थिव जीवन के अग्राधिकार दिए अल्लाहरा এরা তো ওরাই যারা পার্থ্য জীবনকে কি করেছে আখেরাতে পরিবর্তে ক্রয় করে নিয়েছে তাদের কেমন আজাদ এবং রে তাদেরকে অন্য যারা আল্লাহ বলছেন মানুষ সকল তোমরা এই দুনিয়াকে এই দুনিয়াকে তোমরা ভালোবেসে দুনিয়া যে দুনিয়া হয়ে যাবে জীবনের অল্প কয়েকটা দিনকে তোমরা ভালো বেসে দিয়েছো এই প্রাতের কথা কঠিন মুসিবতের দিনের কথা যে দিন কি হবে আপনার মানুষ শুধু বলবে ইয়া জান আপছি জানছি না আয়াবার দিনতেছে খুব হবে সবচেয়ে আয়সা আব্দাকে বললেন হে আয়সা প্রিয় তোমার কেন তুমি কাঁদতেছো কি হয়েছে কেউ কি তোমার কিছু বলেছে ভালো বললেন না আয়ার রসুল আমি আখরাতে কথা স্মরণ করে কাঁদতেছি আপনি নাবি আপনি কি আমাকে কামতের দিন ভুলবেন না আমার স্মরণটা রাখবেন বললেন আয়সা ছেলে কামতের দিন এমন একটা অবস্থা হবে কেউ কারণ কথা মানতে পারবে না সকলেই শুধু বলবে নাসি আমি তোমাকে কামতের মাঠে স্মরণ করতে পারবো না স্বয়ং দাবি তার কি কি স্ত্রী আয় সরানাতে ভুলে যাবেন আর আপনার যাদের জন্য এত কষ্টাকিমের দিনের কথা আল্লাহ বলছে যেই দিন আপনার ভাই আপনার মা আপনার বাবা আপনার প্রিয় স্ত্রী যার জন্য মা সময় সবকিছু ছেড়ে দিই শুধু স্ত্রী হলেই হয় আর আপনার সন্তানরা সকলে ভেঙে যাবে নিজে এখানে কষ্ট করতেছেন বড় ভাই দেশের ছোট ভাইদেরকে মাছাওয়া লেখাপড়া কাউর জন্য নিজে যত রকম কষ্ট স্বীকার করতেছেন দুই সাজেও হয়তো বাদ দিয়েছেন নিজের ছেলে মেয়েদের ভালো কত হয়তো ভুলে গেছেন সেই ভাই আপনাকে একবার রানি আপনাকে সহযোগিতা করবেন সেই দিনের কথা যদি আমরা ভুলে যাই বলতে বলুন আল্লাহ রসুল আমি বাবা হিসাবে আমি তোমাকে যথাসম্ভব করার চেষ্টা করবো কিন্তু আমাদের মাঠে আমি সন্দেহ হয়ে তোমাকে সহযোগিতা করতেই পারবো না আমার ঠুকু যে আমার উম ডেকে তিনি বলতেন তাহলে আপনি আমি কোথায় অবস্থা কোথায় আজকে আমাদের অবস্থা আজাব হয় না এমন যদি কাজে আপনারা বিশ্বাস থাকে বোধ কোন সাবধান কেউ কেউ সহযোগিতা করতে পারবে না শুধু আপনার আমল আপনাকে সহযোগিতা করবে এই জন্য মনে রাখতে হবে হায়া একটা আমরা তো পার্থ ছেলে মেয়েটা পার্থিজীবনের সৌন্দর্য আপনার আসল জীবন আপনি নষ্ট না করে আপনার আসল ব্যাঙ্ক ব্যালেন্সটাকে যেন আপনি জিরোনাড়ে পেয়ে মারা যান সেই ব্যাঙ্ক ব্যালেন্সের খবরটা আপনাকে সর্বূর্তে আপনাকে হবে কত আপনি দিলেন প্রতিদিন কতটুক কত কোন অসুবিধা নেই এই জন্যে আপনার মাল ছেলে মেয়ে দুনিয়ার পার্থ্য জীবনের সৌন্দর্য কিন্তু বলবা প্রস্ব সৎ আমল আপনার জন্য বাকি থাকবে আল্লাহর কাছে ভালো এর আগের বাসে এসে আপনারা আলোচনা করেছিলেন এই দুইটা গুণের কথা যে যারা পার্থ্য জীবনকে অগ্রাধিকার দিল আর নিজে পথভস্ত হয়ে গেল আল্লাহর নিয়ম কারণ আল্লাহর সীমা লম্বন করলো এই দুটি গুণ মাত্র মানুষকে তার স্থান জাহান্নায় বানাবের জন্য যথেষ্ট হয়ে যাবে বলতে আজকে মানুষজনকে দেখা যায় ব্যবসা কেন্দ্রে মার্শাল্লাহ বলো কি মসজিদে ভিড় দেখা যায় কথা বললে কি দেখা যায় আজকে মানুষজনকে দেখা যায় মারশাল্লাহ দুনিয়া অর্জন করার জন্যে বড় ব্যস্ত কিন্তু যেই আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে সেই আমল কামাবের জন্য अर्जन करारे व्यस्तता देखा जाए स्विच्छाई करते हैं किमज पांच मिनट मस्जिदा नमज पढ़ा कष्ट स्वीकार करते अपनी राजी ना दुनिया अर्जन करारे कत कष्ट बचर पर बचर ऐले मे भाई सबके से आपन देश के मरुभूम मध्य कत कष्ट क्या जाने माचाल अनेक आल्लाई तेरे अधीनस्थ जरा क्या कर तुम्हें जेटा अकल्पन एक दिन हे कारण तरह यहाजी आज बने जाक आल्ला तरफ हिरदायत करु आखिर एक पाचक तो नमज पढ़ारल्ला कथा आई भाई कौन जिस तरह के लिए गेख आज के नमज पढ़ार पर देख ल किस भाई बांगाली भाई हाथ धरे टाने जा क्यों समय क्या সবাই আছে সারা রাত্রি টেলিভিশনের পদ্মার সামনে ব্লো ফিল্মার সময় হয় কেন এটা ইসলামিক সেন্টার একটা ঘন্ট্রেখেছে কোন এই থেকে বৈশ্বরে রেখেছে একটি যেটি একদিন সে চিন্তা করবে কেমন যখন হয়ে যাবে যখন মৃত্যু হয়ে যাবে তখন বুঝবে যে হায় আব্দ আমি কি করেছি আল্লাহর কাছে বলবে আল্লাহ পৃথিবীতে আবার একবার পাঠিয়ে দাও না হয়ে গেছি তোমার কাছে পিতা এসেছিল আদেশ হয়েছিল রাসি হয়েছিল পৈজম্ব হয়েছিল কিন্তু তুমি কাজ হয় নাই তোমার আর বৃত্তিবার যাওয়ার কোন ক্ষমতা নেই অবকাশ নেই কোন সুযোগ নেই তখন করে কোন কাজ এই জন্য আজকে যদি আমরা পার্থক্য জীবনকে এভাবে দুনিয়া ভাবে দুনিয়া অর্জন করার জন্য কষ্ট করতেছি এর যদি কিঞ্চিত তোমার যদি কষ্ট করতাম অর্জন করার জন্যে আমার আসল বাড়িটাকে ঠিক করার জন্য তাহলে আমার মনে খুব সহজে দিন পার পেয়ে যেতাম আজকের চব্বিশটি ঘন্টার মধ্যে ষোলো করে অনেক ভাই আমাকে শুনেছি ষোলো করে এক ভাই বলে বললাম আমি বিশ ঘন্টার করি মাত্র চার ঘন্টা এর মধ্যে খাওয়া দাওয়া আর আখেরাতের জন্য একটি ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বাজেট করতে আমরা পারি আজকে যদি আমরা দুনিয়ার যদি কি করে পাঁচ রিয়াল যদি ব্যাপার সপার হয়ে যায় বন্ধুর সঙ্গে যদি পাঁচ জেলের হিসাবে কমিউনিকেশন কম বেশি হয়ে যায় তাহলে যেন তাকে দুনিয়া থেকে বিদায় করব সেদিনকে এক জায়গায় গিয়ে শুনলাম যে করে দেবো মানে পাঁচ জেল নে হয়েছে তোরে খতম করে দেবো কিন্তু যদি তার আখের হাতের যদি হাত হয়ে যায় তবু আল্লাহ আছে না কেন ওখানে গেছিলাম বন্ধু বান্ধবের অনেক পাঁচ জাল নষ্ট হয়ে গেল এত কষ্ট অর্জিত কিন্তু আখেরা যদি নষ্ট হয়ে যায় আমার বন্ধু এক মুহূর্তের জন্য চিন্তা করেনা না। জন্য আল্লাহ রসুল বলছেন মন্দার চালাকবে যে তার নিজের নব্সকে হিসাব করলো আমিদ আলিমা আবাদ জন্যে মন্ত্রী করলো প্রস্তুতি গ্রহণ করলো আমল করলো সেটা একটি চালাক আমার তো মনে করি চালাক মাশাল হালালপথে হোক আর হালামপতি হোক হ্যাঁ যে কোনো কারবার করে এই দুনিয়ায় বড় কিছু হতে পারলে ও যা চালাক ওর দেখবেন সবাই নাম করে বহু চালাক কিন্তু যদি একজন মানুষ সব পথে চলতে চায় বলবে নিজের স্ত্রীও বলবে বোকা নিজের ছেলেও বলবে বোকা নিজের মা বাবাও বলবে বোকা বোকা পুকি এত করলে না। আমার এক চাচা পরিবেশ কর্তা ছিলেন তো কিছুই করতে পারে না এই জন্য আমি দেখেছি আমার ওই চা হতো ভাইগুলি এবং বোধগুলি এবং চাচি স্বয়ং সবসময় চাচারে বোকা ভাবত হয় কিন্তু সেই ব্যক্তিকে আসলে বোকা নির্ভোর আল্লাহ নবীর ভাষায় আল কাই যার উপরে চালা হতে পারে একটু প্রশ্ন করতে চাই আপনারা কি বিরুদ্ধের দলে অন্তর্ভুক্ত না বিবেকহীনদের দলে অন্তর্ভুক্ত হতে চান আপনি নিজেকে জিজ্ঞেস করুন আসুন বন্ধুগণ সময় সংক্ষিপ্ত তারপরও আজকে আমরা যদি মনে রাখি যে আমার এই দুনিয়া খরচশ্রাই দুনিয়া আমার এই দুনিয়া আমার এখানে অল্প দিনের জন্য আমি এসেছি এখান থেকে আপনাকে চলে যেতে হবে মনে রাখতে হবে আমার আপনার একটা ঘটনা শোনাই আমার বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতাম বয়স দশ বারো হবে কোন সময় এসে নিজের বাড়িতে যেতে চাই ওর মা এসে ওর বাবা সে ওর সবাই এসে আমরা ছুটিতে খোলা আনে থাকতাম তখন ছুটে আসবে তো আমার সঙ্গে আমার দেহ করে আসবে एम जो को समय जोर कर भेजे पड़े कारण की कारण आपन बाड़ चाहते जो बाड़ी से क्या सारा दिन कष्ट बहुत ना जो मार भलोबा नहीं बाबा भलोबासा नहीं आत्मस्वर ने बधु बान्व ने भाई बेड़ा जो नहीं बाड़ी फिर क्योंकि शुद्ध पे पेटर खावा पे तो जब तुक हमारा सम्भव भलोबा नहीं এখানে পেসে কাপড় এখানে ভালো ফ্যানের নিচে কারেন্টের মধ্যে ভালো পরিবেশে আপনাদের দুনিয়াতে চাচ্ছে এই ঘটনাটা দ্বারা এই যে যদি আপনার আপন বাড়ি যদি ভালো না করতে পারেন তাহলে পরের বাড়ি ভালো হলে সেখানেই মানুষ কিন্তু থাকতেই ভালোবাসে ঠিক না। বন্ধুগণ যদি আপনাদের দুনিয়া আর বাড়িটি যদি আপনি এখন আপনার বাড়িটি যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে সেখানে যাওয়ার জন্য কিন্তু কখনোই আপনি প্রস্তুত থাকবেন না এই জন্য যারা কমেন যারা বসলেন ব্যক্তি মারা যায় বলে হে আমার আত্মস্বজন কেউ তৈরি করতেছ তারা তাই আমার বাড়িতে আমাকে পৌঁছে দাও আমার সুখ শান্তির পৌঁছে দাও আশঙ্কি আর যে বজ্কার যে খারাপ সে বলে আমাকে তোমরা নিয়ে যেও না ওই আমার খারাপ বাড়িতে আমাকে পৌঁছে দিও না কবর আমাকে পৌঁছে না সেখানে দুঃখ আছে কষ্ট আছে আমি এখানে খবরদার তোমরা আমাকে কিছু করো আমাকে আমাকে নিয়ে যেও না কিন্তু যেহেতু তার আসল বাড়িতে সুন্দর করে মেরামত করেছে এয়ার কন্ডিশন সেট করে রেখেছে সেখানে স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি করেছে সেখানে সুখ শান্তির কথা সে জানে সেই মৃত্যুর বলে আমাকে সেখানে তাড়াতাড়ি উপস্থিত করে দাও আল্লাহ হয় এই জন্য যদি আপনার আসল বাড়ি আপনি তৈরি করেন ভালো করে আপনার যদি বাংলাদেশের বাড়িতে যদি সুন্দর হয়ে যায় সৈদারের বাড়ি ছেড়ে আপনি অবশ্যই যাওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু বাড়ি যদি তৈরি না করতে পারেন সারাদিনই কষ্টই করবেন এই জন্য আসুন আসুন বাড়ি থেকে একটু তৈরি করি ভালো করে সেখানে যাওয়ার জন্য আপনার কোনো ভয়ভীতি থাকবে না সেখানে আর কোনো কষ্ট জন্তুর ব্যাপার হবে না এজন্য জন্য আপনাকে মনে রাখতে হবে এই পৃথিবীতে যতগরি এই দুনিয়া ছেড়েছে যত বড় কারণ কারণের শুধু ভান্দারে আপনা কি বলবেন স্টোর চোজা আল্লাহর কারণ তুমি একটু ভাবে ফকট করো না আল্লাহর তোমার সাথে ভালো ব্যবহার করেছি আল্লাহর সাথে ভালো ব্যবহার করো হ্যাঁ তুমি দুনিয়ার কথা খুলেছি না কিন্তু আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করো এটা আল্লাহ তোমাকে দান করেছে কারণ কি বললো কোথায় আল্লাহবার দিলো এটা আমি বিশ্বাস করি না মা বাবুলা আলামী কি করলো কারণকে এবং তার সম্পদ সবকিছুকে মাঠে নিচে ধ্বংস করে দিল্লা সকালবেলা যারা আজ আপকে বলতো হুম কাউনে মতো আমরা হতাম সকালবেলা যখন দেখলো কারণ এর দুরবস্থা তার সমস্ত সম্পদ আর কোথাও হয়ে গেল সকলে চাই না দিয়ে তাই দিয়ে স্বীকৃয়া করি তোমার প্রশংসা করি আল্লাহ কারণের মতন আমরা হতে চাই না আল্লাহ আল্লাহ আলম যাকে চান তাকে রিজিক দান করেন আর যাকে না চান তা রিজিক টেনে আপনি মনে রাখবেন আপনার সংকট আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী পরিবার পরীক্ষায় আপনি কোন পথে তাদেরকে ভালো পথে না খারাপ পথে আল্লাহর পথে না জাহান্ন না অন্যের ভালো আসুন বন্ধুগণ আমরা এইটা এই দুনিয়ায় অল্প জন্য এসেছি এই দুনিয়াকে যদি আমরা না বলে একজন একটা ঘটনা শুনে আপনাদেরকে আমি শেষ করবো রসুল্লাহ সাল্লা রসাল্লামের কাছে একজন সাহাবি আল্লাপদ তুমি আর আল্লাহর ফাঁক আলাদা করতে পারবে না বললেন না আরসুল আল্লাহ আমার জন্য আপনি দোয়া করেন সংক্ষিপ্ত বলছি বিরাট ঘটনা যাই হোক আল্লাহ রসুল দোয়া করলেন তার বরকের জন্য সে ছাগল কিনল এটাকে লালন পালন করল আছে যে যেভাবে একটা দেখবেন মাকু কতগুলি বাঁচা দেয় জানেন কয়েক লক্ষণ আছে একটা পোকা দেখবেন তার কতগুলি পোকা তো বলছে যে কামা নামার দু মানে দু মানে পোকা পাকড় যেভাবে বাড়তে থাকে একটা থেকে অনেকগুলি এভাবে ছাগলের বাঁচতে ছাগল এইভাবে বাড়তে থাকলো কি হলো খবর নেই আরো বেড়ে গেল আরো দূরে চলে গেল কারণ এখন অনেক বিরাট এরিয়ার প্রয়োজন ছাগলের পাল গরুর পাল এর পাল ডুম্বার পাল অনেক টাকা পয়সা কি শেষ পর্যন্ত জুমার নামাজ শুধু আল্লাহ রসুলের সঙ্গে এসে পড়ে বাকি নামাজের আর বাড়িতে পরে খবর নেই শেষ পর্যন্ত কি হলো আরো মাল বাড়তি থাকতো যেহেতু আল্লাহ আর আমি বললেন আবু আর এবা কি হলো জাকাত যাওয়ার পরে শাহাবার কাছে সবচেয়ে বললো ঠিক কিনা এবং সাহাবা বললো যে কেটে তো গড় ধার্য করেছে না আল্লাহ রিজ ব্যক্তির কাছে গোত্রের যে ব্যক্তির কাছে তার যত সুন্দর সুন্দর ও ছাগল যত সুন্দর সব ভালো করিকে দিয়ে দিল ওই দুই সাহায্যে আল্লাহ দুই সাহায্য বললেন যে এটা কি করছো এটা তো না যে আমরা ভালো না আমি ভালোটা দিয়ে আত্মতৃপ্তি পাই আমি শান্তি পাই আল্লাহ করে আমার যখন ফিরে গেল বলে দেখি তোমাদের অর্ডারটা অর্ডার দেখে বলল না এটা একটা করধার্য এটা জরুর এটা আমি দিতে পারি পরে আমি চিন্তা ভাবনা যাই হোক দুই সাহায্যে আল্লাহ রসুলের কাছে এসে বললেন এই ঘটনা হয়ে গেল একটা সবচেয়ে মানে কঠিন অবস্থায় একটা ছেলে যুবকল্প কত হবে প্রতিশ হবে মানে তার কষ্টের শেষ নেই সোজা একটা মানুষ করেছিল যে যদি সোজা আরবকে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি দশ হাজার টাকা আমি মসজিদে দান করে দেব বেচারা তার নিয়োগ অনুযায়ী দশ হাজার টাকা বেশি পাঠিয়েছে কিন্তু তা আত্মীয় স্বজনরা সেই টাকা দিয়ে অন্য কিছু করেছে এবং সে বলছে যে আমার মনে হয় সেই কারণেই আমি আজকে দুর্যবস্থা আমি বললাম প্রথম তুমি কাজ করে দশ হাজার যখনই হবে তখনই তুমি দেশেও পাঠিয়ে তারা অর্ডার করেছে আল্লাহ जैक सारे गए कि अल्लाह रसुल, तुमार तुमार अल्ला रसुल अल्ला। ना तुम्हारे ग्रहण करतेषे तुम्हारे ग्रहण करबना रसुल करल तरह कबुल कर অনয় বিনয় করেছে তিনি গ্রহণ করলেন না ওমায়ের যুগে উমারের ঘটনা তাহলে শক্ত মানুষ যে রাখুন তাই আমি গ্রহণ করতে পারি না হাজার উসমানের যুগে এই সারাভাবীন হাতের ইন্ধকার বন্ধুকে এই দুনিয়ার জন্য এই আল্লাহ রাসুল বলছেন যে আমি তোমাদের উপরে ভয় করি না যে তোমরা ফকিল হয়ে যাবে তোমরা খাওয়া পাবে না আমি হয়ে যাবে বরং আমি ভয় করি তোমাদের দুনিয়ার সমস্ত দুনিয়ার তোমাদের কাছে চলে তারপরে তোমরা দুনিয়া নিয়ে ব্যতীগ্রস্ত হয়ে যাবে সুহা দুনিয়া খাবারের জন্য দুনিয়া অর্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে যাবে এবং তোমরা আখের আত্মীয় ভুলে যাবে যেভাবে তোমাদের অতীতের কমরা জাতিরা দুনিয়ার লক্ষ্য করুন আপনার আগের সবাই কবরে গিয়েছে আপনাকেও যেতে হবে কারণের মতো মালদার জন্য কবরে গিয়েছে তারা আপনার কোন রেহাই নেই কবর থেকে নাত অর্জন করুন দ্বিতীয় উপায় হল যে আপনাকে আপনাকে কোরআন এবং হাদিসের যে সমস্ত আখেরাত এবং আখেরাতের ভালো এবং দুনিয়ার অকল্যাণ সম্পর্কে আলোচনা করায় যে সমস্ত আয়াত হারিস আপনি করেন তাহলে আপনি আখেরাতকে স্মরণ করতে পারবে। আর বেশি বেশি করে কবর জিয়ারত করুন আল্লাহ রসুল বলছেন হজুরাও আখেরা কবর জিয়ারত করো আমরা ধরে নিয়েছি যে বছরের একদিন কি হবে হ্যাঁ ওষ হবে সেই দিন গিয়ে জিয়ারত করবে ঠিক জুমারের দিনে জিয়ারত করবো কবরের পাশে গিয়ে অজর নয়ের কাঁদেন কবরকে দেখে দাঁড়িয়ে জড় জাহর করে অস্বস্বের মতো পানি পড়তো তপ্রাপ্ত চোখের পানি হাই এই কবর আমাকেও আসতে হবে আসল তারা সুসংবাদ পেয়ে যদি কবর দেখে এত বড় যারা দুনিয়ার মোহ চালে আপনাকে ডুবিয়ে রাখতে চায় তাদের সংস্পর্শ ছাড়ুন কি করলে আপনি ঠিক রাখতে পারবেন এবং দুনিয়ার আপনি যাবেন না বলছেন না থেকে সে তার কি অবস্থা হয়েছে আপনারও তাই হবে বেশি বেশি করে কবর চেয়ারত করুন আপনাকে আখের আসন করা যাবে দ্বিতীয়ত যারা আপনাকে আখেরা স্মরণ করে দেয় যারা আখেরাতের কথা বলে যারা দুনিয়ার মোহের জালের সংস্পর্শে আপনি করুন এবং যারা পাগল তাই সংস্পর্শ ছাড়ক চতুর্থ হচ্ছে আপনাকে আপনার সত্যিকারে আপনার কোনটি অর্থ কোনটি আপনার আসল বাড়ি সেই বাড়ির কথা আপনি সচেতন করেন মানে মহাত্মা আপনি নিজের আত্ম আজাদ আপনাকে ডুবিয়ে রাখতে পারবে যে আপনাদের কথা স্মরণ করুন তাহলে আপনি আখ কথা স্মরণ করতে পারবেন আর এরপরে ছয় নম্বর হলো যে আপনি জান্নাতের সুখ শান্তির কথা একটু ভাবুন এই দুনিয়ার সুখ শান্তি কিচ্ছুই না আর নিষে আছে যে এই দুনিয়াটা যদি আল্লাহর আলমের কাছে যদি কোনো মূল্য হতো একটা পায়দার মশার কিভাবে আপনার মাঠির যদি যদি আল্লাহর এই দুনিয়া যদি আল্লাহর কাছে মূল্যবান হতো তাহলে আল্লাহর আলম কোন এক ধোক পানে তিনি করাতেন না এই দুনিয়া সাগরে যদি আপনি সূর্য মানে আপনার তুলনামূলক যে মূল্য এতটুকু এই দুনিয়ার মূল্য আল্লাহ কা এই জন্য আসুন বন্ধুগণ এই দুনিয়া আজকে আমরা দুনিয়াকে বলে ঘুরে যাচ্ছি কিন্তু দুনিয়া কোথায় এই দুনিয়ার কষ্ট করল আমরা এই জন্য আবা যদি আপনি আল্লাহ যান তাহলে আপনার এই হলৌকিক সব জীবনে আপনার কি হবে অকল্যাণ হয়ে যাবে আসুন এই মাছির দামা পরিমাণ যার মূল্য নেই আজকে আমরা ভুলে না যাই কথা বন্ধুগো আমরা आपन माले कथा आपन बाड़ी कथा निजे सुख शांत कथा जिन ना भरे जाए अल्लाह रब्बुल्ला आलमी अनेक कथा बढ़ा समय करते चाहिए ठाकुर कर्ग्रस्त मानुषेस्तार मध्य अल्लाह आलमी सरणा कर पांचको नाम मुझे गिर पढ़ार चेस्टा करके सुंदर करीटा के सूंदर सेट कर जिन आल्लाब आलमी आके सुंदर करारद के আমাদের সকলকে বিশেষ করে যখন আপনারা বিদেশে আছেন অনেকেই বন্ধ করে আছেন এমন নাম শুনেছি জানেন আপনারা কেউ আছেন কিনা খাবি সবাই অনেকেই বলেন আরকি বন্ধু বাজেটে কি বলে আমরা অন্য একটা কথাই ওই বন্ধুক রেজি যেটা আপনি আছেন হাবিস করানের দৃষ্টিতে দুইটা জিনিস থেকে শুরু উপকৃত নেওয়া যায় অন্য গুলি নেওয়া যাবে না আল্লাহ শুধু যদি মারকুব এবং মাহলু মানে এমন জিনিস মনে করেন আপনার কাছে একটা গাভি আমি রাখলাম বন্ধু যে আপনার কাছে দশ হাজার টাকা নিলাম এমন গাভির দুধ হয় তা আপনি তাকে খাওয়াবেন না বা খাই মেরে ফেলবেন খাওয়াতে হবে এই যে আপনি খাওয়াবেন কষ্ট করবেন তার পরিচর্যা করবেন এর জন্য তার দুধটা আপনার জন্য হারাল মারকুট যদি মনে করেন একটা ঘোড়া আপনার কাছে রাখলাম ঘোড়াকে আপনাকে খাওয়াতে হবে সে এখন এই পরিচর্যার জন্য আপনি ঘোড়াকে যত তার পিছনে আপনি খরচ করবেন ওই পরিমাণ আপনি আল্লাহ বান্দা ইমরানকে আপনার মন্তব্যে জিজ্ঞেস করবেন ওই পরিমাণ ওই ঘোড়ার পিছিয়ে আপনি এদিক ওদিক চড়ে ঘুরতে পারবেন বলবেন যে তাহলে যদি হোন্ডা হয় মোটর আল্লাহ করে মোটর ভালো করে মছে মাসে বন্ধে রেখে দিলে নষ্ট হবে না কিন্তু ঘোড়া যদি দূর নেতেন তাহলে ওখানেই শেষ হয়ে যাবে একবার হবে কিনা এই জন্য এবং মার যদি দুধ দেয় এমন প্রচুর হয় এমন জিনিস হয় বা এমন জিনিস যার পিছিয়ে চড়া যায় ঘোড়া আবা ওট বা গাদা বা যার চলে তার পিছনে খরচ করতে হয় এমন জিনিস হলে শুধু উপকার নিতে পারবেন তাছাড়া জমি হোক অন্য কিছু জিনিস হোক আপনি উপকৃত হতে পারবেন না আপনার কাছে যদি আমি কি রাখি জমি রাখলাম এক বিঘা বন্ধ তাহলে ওই জমি থেকে আপনি কোনো উপকার আপনি যেটা আবাদ করে সেটা ফল আমি আমি কিন্তু জমির মালিক এতে পারে আপনি জমি কন্ট্রোল রাখেন আমি করে আমাকে আবাদ নেন কিন্তু আমার দেশে যে প্রতিনিধি যেটা বন্দুক সিস্টেম করে গেছে আজকে সেটা কখনোই জায়জ না কখনোই জায়জ না সেখান থেকে যা কিছু তার ভালো আসবে সম্পূর্ণ মালিক অরিজিনাল মালিকই পাবে আপনি সেটার মালিক না এই জন্য দেশে করে কি জানেন এরা আবার তাল বানানো করে এটাকে জায়জ করার জন্য সেই আল্লাহ আল্লাহর আবুল্লাহ আলামী আপনার মনের খবর রাখেন এরকম না গিয়ে বরং ভাই আমা লিখেছেন জমি ক্রয় করতে পারি না একবারে এভাবে আমার জীবন আল্লাহ আব্ব্লা আমি অনেক পথ রেখেছেন হারাল পথ হার পথ বেছে নিন হারাল মধ্যে কি রয়েছে আপনার দর্ক রেখেছে আল্লাহর আবুল্লাহ আলামী হারার পথে অনেক হবে কিন্তু দেখবেন শেষ পর্যন্ত আপনার আগের হবে দেখুন আমাদের এখানে দোয়া কোন পড়া হয় না কেন এবং কেউ কেউ দুই তিন রাকাত পরে বুঝিয়ে বলবে বেতরের নামাজ পড়া কারো কারো মতেও অজে কিন্তু রজলের পক্ষে সেই ধরনের শক্তিশালী দরিল নেই এই জন্যই দোপরের নামাজ সাতজন সাহাবি আল্লাহ রাসুলের কাছ থেকে বর্ণনা করেছেন কজন সাহাবি সাতজন তার মধ্যে একজন মাত্র সাহাবি ওভায কাজ একজন মাত্র সাহাবি আল্লাহ রাসুল দোয়া কোনো পড়েছেন এটা বর্ণনা করেছেন ছয়জন শুধু বেতরের নামাজ পড়েছেন একজন সাহাবি বনা করতে গিয়ে বলছেন যে আমি রাসুলকে कनोद पढ़ते ही देखा गिंता करेंब समय कनोद पढ़ते सहा गारेतर नामोद कर मान उत्तम आसल दिक्टे माझे कनोदाट मा� उत्तम तभी भाई सब समय करें निषेध नहींषेध नहीं কিন্তু অজব অজর করে দেওয়ার যে দরিল এই জন্যে হারাবি মাঝাদের খুব যোগ্য আলিপায় যিনি ব্যাখ্যাাল সারা লিখেছেন ইবনুর রহমান যে হারাবি মাঝাবে যে বেতরকে অদর করে দেওয়া হয় তার পক্ষে যে দরিল সেই দরিল অদূর করার মতো দরিল না এবং সেই দরিল দুর্ব হয় এখানে কে কোথায় পড়ল না আপনি যদি করতে এটা অজর না সুন্দর কে যদি করে আলহামদুলিল্লাহ কেউ না সেজন্য আপনি বাড়াবাড়ি করবেন না ইনশাআল্লাহ এর মধ্যে সহজ পথ আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ হাফ প্যান্ট করে জায়গা আছে কিনা মনে রাখতে হবে যে আপনার নিজের হাতে থেকে নিয়ে পুরুষদের যেটা হাঁটু এবং নাভি পর্যন্ত যেটা হলো আসল আলাদা নামাজের সময় অবশ্যই আপনাকে গায়ে কাপড় হবে এবং কথা হচ্ছে হাফ প্যান্ট যদি হয় আর তার উপরে তোপ থাকে তো দেখো আমরা যদি কোনদিনই লুঙ্গি পরে যেত আমরা লুঙ্গি মিটটা আর কিছু করি না তো শুধু তোপ পড়েন তো নামাজ হবে এমন কথা হলো এই যে যদি তার আওড়া জাহের হয়ে যায় আওড়া বুঝেন তো তার লগ্নে তো মানে যে পড়েছে এবং তার উপরে তোপ পড়েছে তারপরে বোঝা যায় তাহলে তার ঠিক হবে না তার ঠিক হবে না কারণ একটা এখানে কি হবে যে জন্য পোড়া সেটাই যদি বোঝা যায় তাহলে তা আপনারা বুঝতেই পারছেন আপনারা নিজেই জিজ্ঞেস করুন যদি সেটা অসুবিধা না হয় নামাজ হবে ইনশাল্লাহ আমার আবার এই ভাই হাকিকত আমার প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে এই প্রশ্ন এগুলি বিরাট বিষয় এখন হাকিকাত আর মারেপাত বিশেষ করে আপনাদের সংক্ষিপ্ত উত্তর দিব যে শরিয়াত মারেপাত হাকিকাতের যে ভাগগুলি এই ভাগগুলি আবদাল করুণের মধ্যে ছিল না আল্লাহ রসুল বলছেন আব্দাল যুগ সাহাবা একরামের যুগ ট্রাবেন্ডের যুগ সব থেকে উত্তম যুগ ঠিক কিনা এই উত্তম যুগের মধ্যে এই ধরনের ভাগ ছিল না এই নতুন ভাগ এগুলি হ্যাঁ আমরা বলি না যেটাকে আমরা অস্বীকার করছি অবশ্যই সরিয়াতের মধ্যে সবকিছু আছে মারেপাত মানে জানা আপনাকে জানতে হবে হাঁকে মানে গরুর অংশ বা আসল তথ্য আসল তথ্যই আপনাকে জানতে হবে যারা ভাগ করে হাতিকের গ্রুপ যারা মারেফাতের গ্রুপ যারা তারা কিন্তু কি করে কালবে কালবে নাকি মারেফাত হয় এটা হানিস করানি খোঁজ করে তোমরা পাবে না তাহলে কি আল্লাহ সরে তোমার হবে না আল্লাহ রকুল আলম তার ভবি পাঠিয়েছিলেন এই দুনিয়ার এবং আখেরাতের ভালো এবং বন্ধ সব বর্ণনা করার জন্য স্বামী বলছেন যে এমন কোন ভালো পথটাই যেটা রাতে আমাদের বর্ণনা করেন নাই এমন কোন অকল্যানের পথটাই যে তার আসেন আমাদেরকে সেটা থেকে সতর্ক করে যান নাই এমনকি পাখি কেরো আকাশে উড়ে সেটাও আমাদের শিখতেছেন এমনকি রাসুল সোল্লা তোলাম কিভাবে পাইফোনা পেশারে বসতে হয় বাথরুমে গিয়ে সেটাও শিখিয়েছেন এখন যদি আমরা বলি যেগুলি যদি কোরআন হারি নাই তাহলে কি রাসুল তার খানত করে যানি তারা ঘরে গিয়ে ঘোরাঘুরি না হাজের রক্ত অন্য নামাজ মানি পাঁচ অত্যন্ত নামাজে যাওয়া হাজির হওয়া নামাজে পড়ানা না রক্ত অন্য ইত্যাদি ইত্যাদি এ ধরনের যারা সরিয়াত এবং তরিকার পাড়েপাত নিয়ে যারা ভ্রান্ত পথে যারা অগ্রসর হয়েছে তাদের জন্য এই অর্থগুলি ঠিক না কিন্তু অর্জেনি বারোপাধ্যায় তো অবশ্যই সরিয়াতের মধ্যে আছে সরিয়াত আছে কিন্তু আজকের নিজে কিছু বিশেষ উদ্দেশ্য যারা এইগুলিকে তৈরি করেছে এই নতুন যেগুলি অর্থ যারা নিয়েছে তাদেরকে বলবো ভাই ছেড়ে দেন যেই পথ যেই পথ আপনারও পুরোনো ছিল না অত্যন্ত জুড়ে ছিল না সেই পথ ছেড়ে দিয়ে সাহাবা ইকরামদের পথ আমরা অনুসরণ করি আমরা কল্যাণকানি হব আল্লাহ রসুল বলেছেন জিজ্ঞেস করলেন সেই দলটি কার্লাহ আল্লাহ রসুল বললেন আজকের দিনে বিভিন্ন ভালো ভাবনা আদিবুলি এসছে আজকের দিনে খুব আমি সাহবা ইকরাম অর্থ বুঝি আর অর্থ বুঝি সেইভাবে যারা হাসবে ইতি ক্যামস পর্যন্ত একটি দল তারা হবে জানি আর বাকি বা যান না আমি জানি না সরিয়াত মারেফতের এই অর্থপূর্থিকে অন্য পথের জন্য পায় আপনি কেন সেটা নিয়ে ব্যস্ত হয়েছেন কিন্তু আবহানি তো আলমদুল্লাহ আডাই কিনা মালিক আহমদুল্লাহ জানিনা তারা যদি হয় আপনি কেন অন্য এত অর্থ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন আসল আমরা আসল পথ ধরে রাশিদের পথ ধরে সাহবা পথ ধরে পথ ধরে আমরা কল্যাণের পথে যাই সুন্দর করে এখানে একটি কাপড়ের কথা বলা হয়েছে যে সাব জন একটা কাপড়ে আপনার দেখেছেন দেখেছেন কিনা মাইয়াদের কথা এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা আমরা মদিনায় টেলিফোন করেছিলাম মদিনা আমাদের ছাত্র ভাইয়েরা আছে আল্লাহ করে মদিনা বিশ্ব দিলাম সামদুলিল্লা আমার প্রায় চল্লিশ পঞ্চাশ ছাত্র আমার পড়ে তাদেরকে আমি টেলিফোন করেছি ওখানে সাহিদদেরকে জিজ্ঞেস করেছি এবং শেষ পর্যন্ত সৌদি আরবের সব থেকে বড় ফাঁকি এবং বড় মুক্তি বর্তমানে তিনি ফটো আর যিনি কাশিমে থাকেন তার ফটো আমাদের ইসলামিক সেন্টারে ট্যাক্সের মাধ্যমে পাঠিয়েছেন যেটা সম্পূর্ণ ভিত্তি এর কোনো ঘটনা নাই এরা এক শ্রেণীর মানুষ মানুষকে ভয়ভীতি দেখাদের জন্য ফোর হানি সে কি ভয়ভীতি যথেষ্ট নাই নাই এইভাবে নতুন করে মিথ্যা মানুষকে এভাবে করার কোন প্রয়োজন নেই আর যে সাইফের কথা বলছে তাকে তেল ফোন করে জানিয়েছি তিনি বলেছেন যে এরকম জয়ডামি ঘটেছিল এইটাই তার কোন পরিমাণে সেখানেও আমরা তেল ফোন করেছি আর বিশেষ করে আরেকটা আছে আবহাওয়া আমাদের তা তো আপনারা জানান নাই আমাকে যখন তখন যে মদিনাজ শরীফের খাদ্য স্বপ্ন দেখে অপমান করেছে তার লাভ হয়েছে নিয়ে আসুন আমার সামনে বিসমিল্লা ছেড়ে রাসুল আল্লাহর নাম ছিঁড়ে দিয়ে তাকে আমি পা দিয়ে জড়িয়ে কিচ্ছু হবে না ইনশা কেউ মরে নাই কেউ লাভ হয় নাই ধোকাবাজি এই ধরনের একটা গ্রুপ আছে বাঙালিদের মধ্যে বিভিন্ন ভাষাভাষী যারা একটু ছড়িয়ে থাকে সব হিন্তুহীন এর কোনো আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের আসবো এবং প্রোগ্রাম সূচি আমি দিয়ে যাব কখন আমার আশা করতে দুই মাস পর পর মানে এক মাস মধ্যখানে এরপরে আর কি আমার প্রোগ্রাম আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে ইসলামী সেন্টারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে যারা এই এই যে ইসলামিক সেন্টারে এই মহাতীরকে অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য সার্বিকভাবে চেষ্টা করেছেন শরণ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ রব্বর আলামীন অর্থ তাই করেছেন আল্লাহর আলামীন তাদের সেই অর্থকে কষ্টকে قبول قرینیں اللہ رب العالمین ہمارے اِخوان کے آساں کے اللہ رب العالمین قبول کریں اللہ رب العالمین یہ ہے کہ صلوہ ربی ربنا آتنا فی الدنیا حسنہ وفل اخرۃ حسنہ وقنا عذاب النار اللهم اغفر لنا ولا ادعنا ولوالدینا ولذررنا ولاخواننا